بسم الله, الرحيم. قل هو الله, أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا কুহুন্হদ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمسلين نبينا محمد ولا آله وأصحابه أجمعين وبعد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب للذين من قبلكم لعلكم تتقون عن عايشة رضي الله تعالى عنها قالت كان قالت قالت كان إذا دخل قالت, قالت قال إذا دخل الأش교 عن عايشة رضي الله تعالى عنها قالت إذا دخل الأشل من رمضان كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الأش من رمضان أحيا ليله وأي فضأ أهله وشد مئزره أخرجه البخاري مسلم وفي لبز لصحيه مسلم جد وشد مئزره وعنها رضي الله تعالى قالت قال رسول الله صلى الله عليه وسلم يجتهد في الأشر العواقل من رمضان ما لا يجتهد في خيره أخرجه مسلم في صحيه أسكن أي ইফতার মাহফিলের সম্মানিত মুহতারাম প্রোগ্রামের পরিচালক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফতার মাহফিল উপস্থিত দেশবরণ্য ওলামাইক রামদের মধ্যে সুনার শক্তিকার অনুসারী সুনার দিকে আহ্বানকারী আলেমদের নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ हजरतुल अमाइक्राम आज के इफतार महाबीले उपस्थित सम्मानित दिनी बाई बन आसल आलोचना जहां इतिम्य से प्रायपर के आलोचना शुरू होजरतुल शेख अकरामुजाम सालाम अत्यंत गुरुतवपूर्ण किस विषय नहीं आपे शेयर कर र पर आपनारा कि प्रश्न कर प्रश्न उत्तर देाई अत्यंत गुरुतवपूर्ण किस विषय सामने अत्य श्रद्धाजन व्यक्ति आलिमे दिन डहमदुल्लाह तषारी साहेब अत्यंत चमत्कार भाव सुंदर उपस्थापन माध्यम अनेक गुरुतपूर्ण कथा तुम धरे साथे ज প্রজেক্ট রয়েছে মসজিদ মাদ্রাসা যে কমপ্লেক্স এই কমপ্লেক্সে দান করার জন্য আপনাদেরকে উদ্ধ অনুপ্রাণিত করেছেন এবং আপনারা আল্লাহ হাব্বুল আলমিনের মেহরবানিতে অনেকেই একেবারে উদারভাবে মুক্ত হস্তে যেটাকে বলা হয় তাকে মুক্ত হস্তে এই মসজিদের জন্য এই মাদ্রাসার জন্য দানও করেছেন ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ সুবাহানুয়া তারা মেহরবানি করে আমাদের দানগুলোকে কবুল করুন বলুন আমি সম্মানিত উপস্থিতি যা আলোচনা হয়েছে আমি মনে করি যে এর মধ্যে কিফায়িয়া যথেষ্ট এবং অতিরিক্ত হয়ে গেছে। যা আমাদের দরকার আছে এত হয়েছে হয়েছেই উপরন্ত আমরা অনেক বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পেরেছি তাই আজকের আলোচনার মধ্যে আমি অনেক কথা আপনাদের সামনে শেয়ার করবো না যে পয়েন্টটি আমাকে আলোচনা করার জন্য মূলত আগে থেকে বলা হয়েছে সেই পয়েন্টে শুধু কয়েকটি কথা আমি দৃষ্টি আকর্ষণ করব আলহামদুলিল্লাহ রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে রমাদান মাসে আমরা সিয়াম পালন করছি আল্লাহ হব্বুল আলমের সন্তুষ্টির জন্য আমরা যে সিয়াম পালন করছি এই সিয়ামের মাধ্যমে শক্তিটা অর্থে আমরা কি আল্লাহ হাব্বুল আলমিন রমাদান মাসের সিয়ামের যে টার্গেট দিয়েছেন সিয়ামের জন্য আল্লাহ আব্বুল আলমিন যে অবজেক্টিভ উল্লেখ করেছেন কোরআনে তেরিমের মধ্যে যেটা আজ লাখুন তার তাকুন যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়ার পথ তোমরা অনুসরণ করতে পারো তাকুয়া লাভ করতে পারো জীবনে সেই গন্তব্যে সেই টার্গেটে সেই অবজেক্টিভে সত্যিকার অর্থে আমরা কি বুঝতে পেরেছি কিনা কতটুকু আমরা বুঝতে পেরেছি এটি আমাদের সবাইকে হিসাব করতে হবে আপনার হিসাব আমি কষব না আপনার হিসাব আপনাকেই কষতে হবে সিয়াম থেকে সত্যিকার অর্থে আমি কি অ্যাচিভ করতে পারলাম কি অর্জন করতে পারলাম যদি আমি সত্যিকার অর্থে সিয়াম থেকে যতটুকু এচিভ করার কথা অর্জন করার কথা সেটি যদি অর্জন করতে না পারি তাহলে সিয়ামটুকু শুধু আমার পানাহার ত্যাগ হল সিয়ামটুকু শুধু আমার মানে যৌন সম্পদ ত্যাগ হল সিয়াম শুধু আমার মানে দিবস বাক্যে আমি পানাহার থেকে বিরত রাখলাম বিরত থাকলাম এটাই হল আমার বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আসলে प्रकृत टार्गेट जदि आप सियाम जो मौलिक दाबी गो दबीगलोरण करते हैं रसुल्लाह सल्लासम एक हदीसर मध्य दबी गो तीन एर अंतम एक दावी हमला रसुलसल्लम हदीसर मध्यम येदुल मिथ्या कथा छलो ना मिथ्या के परिहार करते शुदुम्रारहार के परिहार कर পালাহার বর্জন করে আমি মনে করছি যে আমার সিয়াম হয়ে গেছে। আমার সিয়ামের কাজ শেষ হয়ে গেছে না এই আদিস থেকে মূলত আদিষের বক্তব্য থেকে এ কথা আমাদের কাছে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে সিয়ামের অন্যতম দাবি হচ্ছে শিয়াম পালনকারী ব্যক্তি সোজাদার সে তার জীবনে প্রথম যে জিনিসটিকে পরিহার করবে সেটি হচ্ছে সে মিথ্যা কথাকে পরিহার করবে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সিয়াম পালন করছি কিন্তু দেখা যায় যে সিয়ামের মধ্যে আমরা পাশাপাশি মিথ্যা যা আছে মানে সেগুলো করে যাচ্ছি আজকে যুগে মিথ্যা আরো কমন হয়ে যাচ্ছে মিথ্যা এখন অনেকটা আমাদের একটা মানে মধ্যে অন্তর্ভুক্ত সময় যেমন মানুষের কাছে মোবাইল থাকে মোবাইলে জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন বলে যে আমি অমক অমক জায়গায় আছি আসলে আছে আরেক জায়গায় ডাহা কথা বলে যাচ্ছে এইভাবে এখন মিথ্যাটা আমাদের একটা সময় পরিণত হচ্ছে বন্ধুগণ মিথ্যাকে পরিহার করার জন্য আল্লাহ রাসু সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যদি আমি সত্যিকার সাইম হতে চাই আর সাইম হাকিফই প্রকৃত শ্রোজাতার হতে চাই তাহলে আমাকে মিথ্যাকে পরিহার করতে হবে মিথ্যার মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে একটি সেটি হলো লোকদের মাঝে গিবৎ চর্চা করা পৌরিন্দা যেটাকে বলা হয় থাকে। বন্ধুগণ সিয়াম পালন করার পর আমরা লক্ষ্য করেছি অনেককেই বেহুদা অপ্রয়োজনীয় গিবর করে যাচ্ছেন ব্যক্তিদের হয়তো কোন আলমের গিবত করছেন অথবা কোনো ব্যক্তির গিবত করছেন অথবা নিজের অফিসের বসের গিবত করছেন এইভাবে এই গিবতের মাধ্যমে আপনি হয়তো মনে করছেন যে আপনার সিয়াম হয়ে গেল আল্লাহ তালার কাছে আপনি সিয়ামের যে আইজোর রয়েছে সিয়ামের ব্যাপারে হাদিসের মধ্যে যে মর্যাদার কথা উল্লেখ করেছেন মানস আমার মদ ইমার বাড়িতে যে রমদান মাসের সিএম পালন করলে তার পূর্ববর্তী সব মাফ হয়ে গেল আর আমি আর আপনি ধারণা করছি যে আমার রমদান মাসের এই সিএম যেহেতু সিএম পালন করেছি আমার সব শেষ আমি এখন গুণা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছি আসলে ব্যাপারটি এমন নয় কারণ সিয়াম পালন করে আপনি সত্যি কভাবে এমন কিছু কাজ করেছেন যেগুলো সিয়ামকে নষ্ট করে দেয় তখন গিবত হচ্ছে হাদি দ্বারা সাব্যস্ত হয়েছে যেটি সিয়ামকে নষ্ট করে দেবে আর সেই কাজটা আমরা করে যাচ্ছি আমি বিশেষ করে বন্ধুর দৃষ্টি আকর্ষণ করব আমাকে বিভিন্ন জায়গা থেকে বলেছেন অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুরা যখন একসাথ হয় অপ্রয়োজনীয় অহেতু কিছু কথার মধ্যে লিপ্ত হয়ে যান যেগুলো সাথে মানে নিজের আমলের সাথে কোন মানে প্রয়োজন নেই কারণ আমাদের মোমিনদেরকে একটা জিনিস জানতে হবে মোমিনদের অন্যতম বৈশিষ্ট্য অবস্য মানুষ তারা সুরাল মিনুনের প্রথম এগারোটি আয়তের মধ্যে তুলে ধরেছেন সেখানে আল্লাহ রবুল আহমেন স্পষ্ট করে ধরেছেন والذين هم عن اللغد معرضون من না বেহুদা ওরথক ফালতু কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি সহিহ হাদিসে মধ্যে বলেছেন মিন হুসনে ইসলামিল মারই তলকু মা লা ইয়ানিহি একজন মুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এটি তার সঠিক ইসলামের পরিচয় হচ্ছে এটাই যে সে তার প্রয়োজন নয় যেটা তার সাথে কনসারন নয় তার সাথে সম্পর্কিত নয় এমন বিষয়ে কিছু করবে আমরা আসলে এগুলো বর্জন করি না আমরা অপ্রয়োজনীয় মানুষের কাজে আমরা নিজেদেরকে ব্যস্ত করিনি আমার কাছে খুব ভালো লেগেছে মোতারাম শেখ আহমদুল্লাহ ত্রিস সাহেব একটি উদারতার কথা বলেছেন এই উদারতা মূলত মুসলিম উম্মার জন্য খুবই প্রয়োজন আজকে মুসলমানদের দশা কি আপনি শুধু মিয়ানমারের দিকে দেখেন এখানে মুসলমানদেরকে আজকে সিগাল কুকুরের মতো হত্যা করা হচ্ছে মুসলমানদের চামড়া খুলে মুসলমানদেরকে এইভাবে উন্মুক্ত আল্লাহর এই আকাশের নিচে রেখে দেওয়া হচ্ছে তারা চিৎকার করতেছে তারা পানির মধ্যে সমুদ্রের মধ্যে তারা বাঁচছে কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলীন ছাড়া আর কোন সাহায্যকারী মুসলমানদের কোনো সারা নেই মুসলমানদের কোনো আওয়াজ নেই আজকে যদি এই মুসলিমদের বিপরীতে যদি একজন ইয়াহুদ যদি আজকে এই বঙ্গোপসাগরের পানির মধ্যে এইভাবে আর তাহলে জগৎ ইহুদি জগৎ আজকে হইসই করে সারা পৃথিবীকে সম্পূর্ণ বিষাক্ত করে তুলত কিন্তু মুসলমানদের অবস্থা হচ্ছে এই মুসলমানরা আজকে কেন যিনি ইসলাম সম্পর্কে তাদের কোনো খোঁজ খবর নেই অবস্থাটা হচ্ছে এই তারা তাদের কিছু করার নেই शुदुम्र देखे देखे अबलीला देखे जाबल देखे जा क्या अबलीला देखी बार कारण हूल इबादत गुलो के इसलम के बुझते पर क्लसर स्टूडेंट देखें প্রশ্ন করে জানতে চাইলাম জাস্ট এটা হলো কৌতূহল এই কৌতূহলটা এভাবে তৈরি করেছি যে তোমরা কবে ইসলাম গ্রহণ করেছো তোমার কি মুসলিম কিনা বলে স্যার আমরা মুসলিম বলে মুসলিম হলে তোমরা কবে ইসলাম গ্রহণ করেছো একজন যদি বলতে পারে কবে ইসলাম গ্রহণ করেছে। আমি তারপর বললাম ঠিক আছে ইসলাম কবে গ্রহণ করেছে জানতে পারলে না আচ্ছা তুমি মুসলিম কিভাবে হয়েছো সেটা অন্ততকে আমাকে বুঝাই দাও বলে আমি এইভাবে মুসলিম হয়েছি বলে দিন আমি তাও তো জানি না আমার বন্ধুগণ এই টেডিশনাল ইসলাম দিয়ে আমরা যারা নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি অথচ ইসলামের বিষয়গুলো তাদের আমলকে পরিবর্তন করতে হবে। তাদের আকিদাকে সর্বপ্রথম পরিবর্তন করতে হবে এই জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে এবং এই মার্কাজ এই যে সেন্টার আমরা চেষ্টা করছি এই সেন্টারকে সত্যিকার ভাবে বুলন্ত করার জন্য এবং আমাদের সাথে ক্ষদিরাত শেখ আকরামুজামান রয়েছেন কদিরাত শেখ দত্তুর মুস্তুদ্দিন রয়েছেন আপনারা জানেন দেশের মধ্যে এই সমস্ত ওলামায় কালামদের যে মর্যাদা রয়েছে এবং তারা বাংলাদেশে যে সমস্ত আলেমরা রয়েছে যাদেরকে আলেম হিসেবে উল্লেখ করা যেতে পারে তাদের মধ্যে একজন সুতরাং আরো অনেক ওলামাই কালাম রয়েছেন আজকের এই প্রোগ্রামে আসার কথা ছিল যেহেতু আবহাওয়া খারাপ বিভিন্ন কারণে তারা হয়তো আসতে পারেননি এই মার্কাজের মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই এখানে কন্দল তৈরি করার জন্য নয় গ্রুপিং তৈরি করার জন্য নয় সত্যিকার সূন্যকে অনুসরণ করার জন্য এখানে মূলত লোকদেরকে আহ্বান করা হয় আমরা চাই সূন্যার অনুসরণ রসুল্লাহ সাল্লাহাম করেছেন কি করতে বলেছেন সেই অনুযায়ী আমাদের আমলকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করব। সেই আমল যদি আমরা করতে পারি সেটা আল্লাহ আলমের কাছে হবে সেই আমলের মর্যাদা আমরা তাই বন্ধুগণ সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে এই আবেদনটুকু রাখবো যে আসলেই বাংলাদেশে মসজিদ আছে নাই যে এই আমি বলছি না কিন্তু সত্যিকার ভাবে ওই যে আহমদুল্লাহ ত্রিস সাহেব যেভাবে বলেছেন সেই উদার ভাবে ইসলামের বক্তব্যকে মানুষের কাছে তুলে ধরার জন্য আমি এই কথা আমার বিভিন্ন আলোচনার মধ্যে বলেছি কে আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞেস করবেন না যে কয়জন লোককে তুমি জাহান্নামে দিয়েছ কয়জন লোককে তুমি কাফের করেছো কে আমাদের দিন এই প্রশ্ন আল্লাহ আব্বুল আলমিন আপনাকে করবেন না কিন্তু যদি আপনি একজন লোককে ইমানদার বানাতে পারেন একজন লোককে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন অবশ্যই এর প্রতিদান আল্লাহ সবানুগত আলাহ কে আমাদের দিন আপনাকে দেবেন এই আমরা এই দায়িত্ব নিয়ে আসি নাই যে কাদেরকে জাহান্নামে দিলাম কাদেরকে জান্নাতে দিলাম কাদেরকে আমরা কাফির বানালাম এই দায়িত্ব নিয়ে আমরা কেউ আসি নাই এ দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রব্বুল আলমীর কর্তৃত্বের মধ্যে হাত দেওয়ার অধিকার কোন আলেমের নেই কোন আলেমের দায়িত্বও নাই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কাজটি উদারতা অবলম্বন করতে হবে যে সমস্ত বন্ধুদের ভুল আছে তাদের ভুলের জন্য তাদেরকে আপনি তিরস্কার করতে করতে তাদেরকে জাহান্নে দিয়ে দেবেন তাদের কাছে অথচ কথা পৌঁছাতে পারলাম না তাহলে আমরা দুঃখ আমাদের দুঃখ থেকে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মুসলিম উম্মা আজকে এই যে দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ রবীন্দ্রি হুকুম তোমরা পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করো না ফাতে শ্যালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে না কেম হয়ে যাবে হুকুম তোমাদের শক্তি হারিয়ে যাবে তোমাদের শক্তি চলে যাবে আজকে মুসলিম উম্মার শক্তি হারিয়ে গেছে এইভাবেই আমি একজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি আবার আমার বিরুদ্ধে আরেকজন ফটোয়া দিচ্ছে আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আমি তারাই করা হয়েছে এই কোরআনের মাসে যে মাসে আল্লাহ সুবাহ তারা কোরআনকে রিমকীর্ণ করেছেন এই কোরআনের মাসে এই লক্ষ লক্ষ মানুষের কাছে কোরআনের মেসেজটুকু কোরআনের দাবারটুকু পৌঁছাতে পারেনি এদেশে শতকরা জন মানুষ শুধুমাত্র কোরআন তেলাবাদ করতে পারে এর মধ্যে সবাই বিশুদ্ধ তেলাবাতও করতে পারে না আর নব্বই লোক নব্বই পার্সেন্ট লোক যারা কোরআনকারী তেলাবাত করতে পারে না তাদের ব্যাপারে আমরা কি ভূমিকা পালন করেছি তাদের ব্যাপারে আমরা কি দায়িত্ব পালন করেছি সেই বিষয়টি আমাদের ভেবে দেখা দরকার আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে বিশেষ করে যুবকদের কাছে একটি মেসেজ আমি পাঠাতে চাই সে মেসেজটি এই জন্য ইম্পর্টেন্ট বলছি যেহেতু আজকে এক বিশাল বিভ্রান্তি তৈরি হচ্ছে যুবকদের কিছু কৌতূহল আছে ইসলাম সম্পর্কে জানার জন্য আলহামদুলিল্লাহ এটি আমার কাছে ভালো লেগেছে কারণ যুবক যারা আছে তাদের ইসলামের যে কৌতূহল আছে সেই কৌতূহলটুকু মূলত এটি খুব ভালো এই কৌতূহলকে কাজে লাগিয়ে বিবেক যাতে তৈরি না হয় আপনি ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করুন ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করুন কিন্তু এখন সোশ্যাল মিডিয়া গুলো সহ বিভিন্ন মিডিয়া দেখা যাচ্ছে যে ইসলামের পরিচয় দিয়ে वक्त दिए एकदम लोग मुस्लिम उन्मा के निजा विभक्तर मध्य ठेले दीच है तेमनी भाव मानुष के पन्ध्र विभ्रांत करार्जन अपचेषा चला सोशल मीडिया गुरुते क्या करें सतर्क कर दी সর্বপ্রথম যারা বদপ্রষ্ট হয়েছিল যারা থেকে মাহরুম হয়েছিল এই খারেজি সম্প্রদায় তাদের পরিচয় সামনে কোরআন মসজিদে দাঁড়িয়ে গেল কোরআন হাত দেখিয়ে তারা বলেছিল যে এই কোরআন হবে আমাদের মাঝে আর তোমার মাঝে ফয়সালাকারী আলিজিবাবি তালে প্রজি আল্লাহকে বললেন হুকুম হবে একমাত্র আল্লাহ গুল দাবি করেছ নিজেকে হক দাবি করছ সত্যি কথা হচ্ছে তুমি এর মাধ্যমে বাতিল এর দিকে তোমাকে নিয়ে যাচ্ছ বাতিলের দিকে খেলে যাচ্ছ তোমার উদ্দেশ্য হচ্ছে বাতিল তোমার উদ্দেশ্য হচ্ছে খেয়াল রাখতে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই সমস্ত প্রতারণার মধ্যে পড়বেন না দ্বিতীয় এই পদভ্রষ্ট হয়েছে অনেক কথা রয়েছে আমি বললাম না আজকে বলার সুযোগ নেই দ্বিতীয় এই মাতের মধ্যে যারা হয়েছে তারা হচ্ছে মমতা সম্প্রদায় তারা তাদের নাম দিয়েছে আলু তাউ নাম দিয়েছে তারা তারা হচ্ছে তারা অনুসারী আসলে কি তৌগিদের অনুসারী তৌহিদকে এই জমিনের মধ্যে সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তৌহিদকে যেভাবে রেখে গিয়েছিলেন এই তৌহিদকে যারা বিনষ্ট করেছিল তারা হচ্ছে এই মমতাজার সম্প্রদায় অথচ তাদের নাম দিয়েছে আহলুদ তৌহিদ এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই এই ধরনের চটকদার নাম এই ধরনের চতু চালাকি নাম দিয়ে আপনি আজকে আহানুস নাম দিয়ে বাংলাদেশে সবচেয়ে বড় কট্টরে যারা রয়েছে পূজারে যারা রয়েছে তারা নিজেদের পরিচয় দিচ্ছে এই আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই এই সমস্ত বিভ্রান্তির মধ্যে আপনার পর্যন্ত না এই শৈতানরা বিভিন্ন ভাবে কলা করে কিন্তু শৈতান তো আসলে বুঝলেন সারা পৃথিবী ওই আদম থেকে আরম্ভ করে সে এই কাজ শুরু করেছে তার অভিজ্ঞতা অনেক দীর্ঘ তিনি ডক্টর মুস্তদ্দিনের বিষয়ে কাজ করে আমার পিসরে কাজ করে আক্রাউশবাণীর বিষয়ে কাজ করে চেষ্টা করে আর কি কাজ করে বলতে আমি এটা বুঝেছি চেষ্টা করে যাচ্ছে, কোন চান্স পাওয়া যায় কিনা বুঝতে পেরেছেন সুতরাং এই সময় তার অভিজ্ঞতা অনেক বেশি তার অভিজ্ঞতা সে কাজে লাগিয়ে আমাদেরকে দেওয়ার কাজ থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে নেবেন আসুন হক জানার চেষ্টা করুন একজনের পিছনে লেগে যাওয়ার চেষ্টা করবেন না আরেকজন এক আলেমের পিছনে লাগার চেষ্টা করবেন না এক আলেমের বিরুদ্ধে আরেক আলেমকে লাগানোর চেষ্টা করবেন না আমার কাছ থেকে মতো আনবেন করে ডক্টর মুস্তির বলবে যে ডক্টর মুসলিফ করে যে ডক্টর মুসল্দ্দিন এই কথা বলছে আর আপনি এই কথা বলতেছেন একটা ফেতনা তৈরি করার জন্য চেষ্টা করবেন এগুলো সবচেয়ে বড় খারাপ কাজ আপনি হয়তো মনে করছেন যে এগুলো ভালো কাজ করছেন বন্ধু এটি ভালো কাজ নয় এই কাজগুলো আপনারা করবেন না আপনারা জানার চেষ্টা করুন আর জানার মাধ্যমে মূলত নিজেকে হেদায়তের উপদেষ্ট করার চেষ্টা করুন আলেমদের মাঝে তাহারিস করা এই কাজগুলো করবেন না এগুলো করলে আপনার হেদায়ত থেকে মাহরুব হয়ে যাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সত্যিকার অর্থে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং এই সুন্দরভাবে আজকের আয়োজনে যে সমস্ত আমাদের যে সমস্ত দায়িত্বশীল ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন সবাইকে সবাই সক্রিয়া জানাচ্ছি আল্লাহ সুভানতাল আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রাবুল আলমিন এই ইফতার মাহফিলকে কবুল করুন আর আমাদের একটি স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে এমন কাজ উঠবে ইসলামের সহি কথা শূন্যার কথা আমরা লোকদের সামনে তুলে ধরতে পারবো আল্লাহ রবুল কাছে ফরিয়াদ করছি এই ইফতারের এই মুহূর্তে আল্লাহ তালামিন বাণী করে এমন কাজকে কবুল করুন বলুন আমি হাজা ওসল্লাহ মোহাম্মদি ওসাল্লাম